সারা বিশ্বের সম্মানিত সুধি ও দর্শক সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্তান লালন পালন এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি শুধুও দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া বা সন্তানকে সুন্দর প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য এ প্রসঙ্গে আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে যথারীতি আমাদের সম্বন্ধে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদেরকে ধন্য করেছেন জনাব শেখ সাইফুদ্দিন বিলাল আলমাদানী আমরা মোবারক শুরু করছি আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসা ও প্রয়োজনীয় মাসাইল জানার প্রত্যয় শুধুও দর্শক এবারে আমরা বলবো যে সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়া আমত কিন্তু पिता माता जदि सन्तान के, के क्यों लालन करबें तरह टार्गेट स्थिर ना तर लक्ष्य जो स्थिर ना तो क्योंकि सन्तान के क्यों दुनिया मुखे क्यों बा अगिए फिलबें और से दिखे तक टेंडरअप कर फा जाए सन्तान अपन मूल लक्ष्य थे इच्छुत हो जाए प्रथम जो जेहेतु आल्लाहर न्यामत आपने पाचन तीयतर पर शुद्ध दीते हैं আমরা জানাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে জানতে চাইব যে সন্তান প্রতি পালনে একজন পিতা মাতার মূল লক্ষ কি হওয়া উচিত না এই উম্মত নিয়ে কামতের মাঠে ফখর করবেন তাহলে এমন সন্তান বাড়ানো যিনি সত্যিকারে প্রিয় হাবিব মোহাম্মদ একজন যোগ্য উম্মত হতে পারে। এবং এই সন্তান যখনই যোগ্য হবে তিনি কিন্তু হবেন যোগ্য একজন আল্লাহর বান্দা। উদ্দেশ্য ছিল যে আল্লাহর একজন বান্দা বানানো বাবা মার মাঝে নতুন যারা আসবেন আল্লাহর খাঁটি বান্দা হবেন আর এই খাঁটি বান্দা করার জন্য মহান রবাহ আলমিন আমাদেরকে ওটা বাবা মার যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলছেন যে কু আং ফুসা কুম আি तुमेवार के जहान नाम आहलिचन बोम के जहां रज चतु शिक्षा सत्तरबियत सुंदर तर सबकिवेश विशेषकर बाचार तरह शारीरिक मानसिक तरह पारिपार्शिक तरह सामाजिक तरह शिक्षा दीक्षा सब किस के लक्ष्य रखा उचित देखी शुद्ध शारीरिकार शिक्षा क्योंकि पृथ्वी मुस्लिम खाटी बंदा होल उदीन फित प्रति सन्तान इसलमेर पर जन्मग्रहण कर फाइ हबेद परिवेश जघन्नाए मुसलिम बो दुनिया शिशु सन्तानी ताकि मुसलमान की करल से শেখ সাহবুদ্দিন বেলাল মাদানী চমৎকার করে বললেন যে সন্তানটা আসে দুনিয়াতে মুসলিম হিসাবে এবং সেই ক্ষেত্রে একজন পিতা দায়িত্ব হবে যে উদ্দেশ্য সন্তানকে আল্লাহ প্রেরণ করেছেন এবং সন্তান যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছে সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এই পত্রে আমরা জানাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেবের কাছে যাবো সেটা হলো এই অনেকের ভিতরে এরকম ধারণা আছে মনে করেন সন্তানরা যদি আখেরাত্মুখী হয়ে যায় তাহলে তো আমরা সব দুনিয়া হারাই ফেলবো কে আমাদের পাশে দাঁড়াবে আচ্ছা এইরকম কি আখেরাত্মী হলে কেউ কি দুনিয়া হারিয়ে ফেলে সন্তান পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করে এবং শৈশব কৈশোর বা আমার কাছি সে বড় হয় আর ওই সময় সন্তান এমন অবস্থানে থাকে যে একেবারে অসহায় নিজের কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না তার বাবা মার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত বাবা মা তাকে যে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সেই দিকেই সন্তান যাবে আর এই কারণে কারিমসাল্লা সাত করেন যে সন্তান তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না সে অসহায় বাবা মার সিদ্ধান্তের কাছে সে অসহায় বাবা মা যদি ভুল সিদ্ধান্ত নেয় এখানে বাবা মাকে সতর্ক করা হয়েছে পারে বাবা মাকে কত সতর্ক থাকতে হবে ধন্যবাদ বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে সে বাবা যদি সন্তানকে আখেরাত করে তাহলে সে কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে যাবে কি না এটা একটা একেবারেই অযৌক্তিক এবং অবাস্তব একটা চিন্তাধারা কারণ যে সন্তান হবে এবং এটা তো অবশ্যই যে মুখে করার মানে এ নয় যে আমরা তাকে দুনিয়ার শিক্ষা দিব না কারণ একজন মোমেনের কাছে পার্থিব জীবন এবং লৌকিক জীবন দুটি জীবনই তার সামনে মান খান আমাদের ইমান এবং ইমানিক পথ আলোকিত পথের মানে এ নয় যে আমরা দুনিয়াকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে আমরা আখেরাতমুখী হয়ে পার্থিব জীবন ও পাউলৌকিক জীবনের সমন্বয় করে বাচ্চাদেরকে সেইভাবে আমরা গড়ে তুলব যাতে করে দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ দুটি কল্যাণে আমরা লাভ করতে পারি অকান্তরে আমরা যা দেখছি যে আখেরাতকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দুনিয়ামুখী শিক্ষা এবং দুনিয়ামুখী জাগতিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য সন্তানদেরকে আমরা সেভাবে লালন পালন করি এতে করে দেখা যায় যে সন্তান দুনিয়া আমাদের কাজে আসে না আখড়াতে কাজে আসবেই না আমাদের বাবা মা তোমার কাছে আমি অসহায় ছিলাম তুমি কেন আমাকে দিন শিক্ষা দেও যার ফলে আজ আমার এই অশুভ দুনিয়া শুধু দুনিয়ামুখী যাপন করে আখেরাতকে ভুলে গিয়ে আমরা যে অসুবিধা এবং আখরাতে গিয়ে যে সংকটের মুখোমুখি হয়েছি এই জন্য তারা বাবা মা দায়ী করবে এবং তাদেরকে আল্লাহর দরবারে অভিযুক্ত করবে বাবা মা তো দুনিয়াও অনেক সময় বঞ্চিত হয়ে যায় সন্তানদের কোনো সেবা পায় না সুযোগ সুবিধা পায় না এবং আল্লাহর আখের দিকে বলতে পারি শেখ একটু আমি আর করতে চাই যে আমরা আমাদের প্রিয় শ্রোতাকে কথা বলতে পারি যে আপনি আপনার সন্তানের আখেরাত কল্যাণ নিশ্চিত করে দুনিয়া যত পারেন করেন কারণ আখেরাত নষ্ট হয়ে গেলে কিন্তু সবই নষ্ট হয়ে গেল সূরা জুমারে আল্লাহ রাব্বুল taala বলেন সন্তানরাই জীবদ্দশাতেও বিপদগ্রস্ত হবে বাবা মাও বিপদগ্রস্ত হবে যে আখিরাতে যেমন এদের জিজ্ঞাসিত হতে হবে এবং ওই দুনিয়ামুখী সন্তান এই দুনিয়া নিজে নেবে কিন্তু বাবা মাকে কিন্তু আর দিবে না যে কথা সূরা জুমারে खे के क्षतिग्रस्त क्षतिग्रस्त भूले से जनबे सैफुद्दीन बेलाल केन्नबाफ यूसुफ आब्दुल मजिद के चमत्कार आलोचनार्ज में जनबे मदानी सबसे जानते चाहबो बर्तमान जगते दुनियामुखी मानस हार कारण दुनिया शिक्षा जागतिक शिक्षा अर्थ समय श्रम सब बन नैतिक भितर गठसेना यह समझे जो विशृंखला विपद टीपद गढ़ की एक प्रथम एकजोजन करते चाची भ्रमिष्ट हारे अनेक मा बन के देखा जा যে কপালে তিলক লাগায় বা কালো কালি দিয়ে দেয় অনুরূপ বালা সুতা তাগা বিভিন্ন পূর্ণ বিষয় জমা করে তাবিজ দেয় বিভিন্ন জিনিস যেগুলি দেয় এগুলি আকিদা বিরোধী এগুলি সন্তানকে দেওয়া উচিত নয় সকাল সন্ধ্যায় সন্তানকে খুব সাবধানে রাখা উচিত যেন শায়তান তার উপর প্রভাব ফেলতে না পারে পরবর্তী যে প্রশ্ন আমার কাছে আছে বলেন যে ঝাড়ফুক সোড়ায় নাচ খালাক আপনারা নিজের বাচ্চাকে নিজেই ঝাড় ফুঁক দিতে পারেন আর সন্ধ্যার সময় বাচ্চাকে আটকিয়ে রাখবেন কোন অবস্থাতেই বাচ্চাকে গালাগালি করবেন না বা তাদের উপর রাগ ঝাল ঝাড়বেন না এবং তাদেরকে লানত করবেন না ব্যাপারে খুব সকাল সন্ধ্যায় তাদেরকে সুরায় নাস এবং সুরায় এখলাস পরে আপনারা নিজেই ফুঁক দিতে পারেন যাতে শয়তানের প্রভাব থেকে বাচ্চা মুক্ত থাকে আর যদি না জানেন তাহলে আশেপাশে যারা জানেন তাদেরকে দিয়ে শরীয়ৎসম্মত ঝাড় ফুঁক নিয়ে নেবেন কোন অবস্থাতেই সেরেকে জড়িত হবেন না বা বাচ্চার শুরু জীবনই সেরেক দিয়ে শুরু করবেন না পরবর্তী কথা যেটা আসলো সেটা হলো যে বস্তুবাদী চিন্তাধারার কারণে আজকে মানুষ শুধু বস্তুর দিকে ঝুঁকে গেছে যেখানে টাকা পয়সা অনেক পিতামাতা মাতার সন্তানের জন্য বড় বড় আট্টালিকা রেখে যাচ্ছেন সন্তানের জন্য অনেক টাকা পয়সা গচ্ছিত করে রেখে যাচ্ছেন সন্তানকে ডাক্তার নামক পশু বানাচ্ছেন নাহজুল্লামী দালেক সবাই সমান নয় এর মধ্যে ভালোও আছেন কিন্তু দেখা যাচ্ছে যে মানবতার সেবার কে কেন্দ্র করে সে মানবতা বিরোধী কাজ করছে নিজের ব্যবসা এবং তেজারতকেই সর্বস্ব মনে করছে যার ফলশ্রুতি দেখা যাচ্ছে দুনিয়াতে আজ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আল্লাহাক বলছেন অমা আসা বা দুনিয়াতে যত মুসিবত আসে অধিকাংশ মসিবত তোমাদের হাতের কামাই যে ব্যক্তি সন্তানকে সন্ত্রাসী বানিয়েছে সেই সন্ত্রাসী বানানোর কারণে তার পিতা মাতাকে দুনিয়া এবং আখের হাতে খেসারত দিতে হচ্ছে কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি সন্তানের জন্য অনেক টাকা পয়সা জমা করে রেখে গেলেন আপনি একটা কথা খেয়াল করুন আপনার লক্ষ্য মন দুধ যদি আপনি গঙ্গার জলে ঢেলে দেন পানিতে ঢেলে দেন তাহলে দুধগুলি সব আপনি সানা বানিয়ে মহাসাগরেও যদি ফেলে দেন তো সাগরের উপর বাঁচতে থাকবে আপনার ছেলে জাহিলিয়াতের ময়দানে জাহিলিয়াতকে পাশ কাটিয়ে এসে তার তাওহিদ নিয়ে তার দিন নিয়ে দুনিয়াতে এবং বেঁচে থাকবে আখেরাতে আপনার কল্যাণ করবে ধন্যবাদ জনাব শেখ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 देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटादेश হাম্মদ সাল্লাহু আলহামের মণিমুকা আবু হুরের রসুল সাল্লাহ বলেছেন সর্বাধিক পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সর্বাধিক সুন্দর এবং তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর নিকটে সর্বোত্তম সুনান তিরমিজি হাদির সংখ্যা এক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 সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগতম মুবারকবাদ জানাচ্ছি আমরা যেটা আলোচনা করতেছিলাম যে বর্তমান এই সমাজে মানুষ আখরাতের চিন্তাটাকে গৌণ করে দেখছে এবং মূল টার্গেট হয়ে যাচ্ছে তার দুনিয়া এদের সময় কি আল্লাহ সহ হানা ও বলছেন যে এই যে বস্তুবাদী চিন্তা চেতনার বৃত্তিতে দুনিয়া পাওয়ার টার্গেটে একটা সন্তানকে জন্মের পর থেকেই আস্তে আস্তে বর্তমান সময় আমরা দেখছি টুক টুক করে হাঁটা শিখতে পারে নাই তার ঘরে এত বড় একটা বেগের বোঝা তাকে কেজি স্কুলের নামে নামে সেখানে পাঠানো হচ্ছে এবং সেখানে প্রাইভেট পড়ানো পয়সা খরচ করা কি করে কত দ্রুত সন্তানকে না পারে যে এখনই বড় একটা পজিশনে নিয়ে যায় এই যে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা এটা যে আমাদের কতখানি ক্ষতি করতেছে সেটা আমাদের হয়তো অনেক অভিভাবকরা বুঝতেছে না বিষয়টি যদি সকলের জ্ঞাতার্থে একটু ব্যাখ্যা করতেন জানাব অত্যন্ত দুঃখজনক আমাকে এক সন্তান বলতেছিলেন जैर बाबा आमार का जे भाव दाबी करें त मना जे उन्नी हमें जन्म दिए शुद्म्रका पैसा चाहिए टाइर दुनिया और दुनिया ये दाओ वाओ वाओ एक जुड़ी कम बस है गालागाली एटा ये कर जिन एक जंत्री मानुष एक जंत्र बना किसु बारे कि दिन बेपारे कोचु नहीं चाहिए देखेंगुन जलते से दाव दावे अनिच्छा पड़े जाबा मा की ए दाड़ी थकबेन ना सतान हाथ धरे ओ आगन थे बाचार चेष्टा कर अवश्य हीच कर दुनिया आगुन थे बाचाते चेष्टा करते हैं সমাজকে রাষ্ট্রকে জি জি জি আচ্ছা এখন যাব জনাব শেখ আমার মাদানির কাছে যে একজন পিতা তারা বুনিয়াদি শিক্ষা সন্তানকে যদি ইসলামী দিয়ে তারা দুনিয়ার শিক্ষা নেন শিক্ষা দিতে হবে সন্তান যখন মানুষ যখন দুনিয়া থেকে মরে যাবে তখন তার কানে কালেমার তালকিন দিতে হবে লাহা ইল আ তোমাদের মমুর্ষ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে হবে হবে কি ভর্তির ব্যাপারে আমি একটা কথা বলে রাখবো সেটা হলো এই যে সাত বছর বয়স হলে সালাদ পড়ানোর জন্য নির্দেশ দিতে বলা হয়েছে আর দশ বছর হলে প্রহার করতে বলা হয়েছে তো ওই জন্য যারা বিশেষজ্ঞ তারা বলতেছেন যে জ্ঞানীগুণী লোকেরা বলতেছেন যে সাত বছরের আগে ছেলের উপরে কোনো কিছু চাপানো তুমি এটা করো বা করতে হবে এই ধরনের কোন চাপানো ঠিক নয় তো যাই হোক ইসলামী শরীয়ত মেনে আমি যদি তাকে মৌলিক বুনিয়াদী শিক্ষা দেয় যে শিক্ষার মধ্যে আল্লাহকে চিনা যায় রসুলকে চিনা যায় দিন সম্পর্কে জানা যায় যে তিনটি প্রশ্ন রবরে করা হবে যে তোমার রবকে তোমার নবীকে এবং তোমার দিন কি দিন এবং নাবী এবং আল্লাহ এই তিনটাকে চেনার পরে এরপরে যদি দুনিয়াবি শিক্ষা দেওয়া যায় তাহলে দেখা যাবে যে প্রথমে যে জিনিসটা সে শিখেছিল যেই বনিয়াদের উপর গড়ে উঠেছিল সে ডাক্তার হলেও তখন তার ভিতরে মানবতা থাকবে সে ইঞ্জিনিয়ার হলেও তখন তার ভিতরে মানবতা থাকবে সে যে কোনো কাজ করুক দুনিয়াবি তখন দেখা যাবে যে তার দিনের অংশটা তাকে দিনই গাইড যথাযথভাবে দিবে কাজে আমরা মনে করি যে এতে কোনো দোষ নেই আমরা প্রথমে দিনের বুনিয়াদী শিক্ষাগুলি তাদেরকে দিয়ে তারপরে দুনিয়াবী শিক্ষা তাদেরকে দিতে পারি যার মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ হবে ও আখেরাতেও কল্যাণ হবে ধন্যবাদ জানাব শেখ আমারীকে শুধু দর্শক বৃন্দ এখানে কিন্তু আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চেষ্টা করেছি সেটা হলো যে পিতা দায়িত্ব অনেক কেননা তার প্রথম স্কুল প্রথম শিক্ষাগার হচ্ছে পাঠশালা হচ্ছে তার মায়ের কুল তার পরিবার আচ্ছা এই পর্বে আমরা জনাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেবের কাছে যাবো যে সন্তানকে উত্তম ব্যবহার শিক্ষা দেওয়া ভালো কর্তা শিক্ষা দেওয়া এ প্রসঙ্গে পিতা দায় দায়িত্ব কতখানি পিতামাতা সন্তানদেরকে আল্লাহ রসুলের নির্দেশিত পথে পরিচালনা করবার জন্য তাদের কোমল হৃদয়ে ইসলামী মূল্যবোধ বিকশিত করবার জন্য এবং ইসলামিক ধ্যান ধারণায় চিন্তা চেতনায় যাতে করে সন্তান গড়ে উঠে পিতামাতা তার সর্বাত্মক চেষ্টা চালাবে সিমসাল আলী আসাল্লাম হাদিসে আমরা পড়েছি যে মা না হালা ওয়ালিদিন ওয়ালাদ আফদ্লাম খলকিন হাসান যে বাবা যদি সন্তানের জন্য রাশিরাশি ধন সম্পদ ধনৈশ্বর্য বৃত্ত বৈভব রেখে যায় আর চিলিতি যদি চরিত্রহীন হয় তাহলে এই রেখে যাওয়া সম্পদ তার কোনো কল্যাণে আসবে না পক্ষান্তরে বাবা মা যদি ছেলেটিকে সুন্দর শিক্ষা দিয়ে যায় এবং ইমানই মূল্যবোধ তার হৃদয়ে বিকশিত করে যায় তাকে একটা আদর্শ ইনসান হিসাবে আদর্শ মানুষ হিসাবে একটা কোরআনেক মূল্যবোধে বিশ্বাসী মানুষ হিসাবে যদি তাকে গড়ে রেখে যায় তাহলে দেখা যাবে যে তার জীবনে কোনো সংকট হবে না বরং এর চেয়ে বড় নামত আর হতে পারে না মানে যিনি দুনিয়া এবং আখারাতের উভয় জগতের কল্যাণ পেয়ে যাবেন আসলে ক্ষেত্রে যেটা হলো যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ঘরে পিতা মাতার পিতামাতা সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দেবেন এবং কথার মধ্যে মার্জিত হওয়া সংযত হওয়া বড়োদেরকে শ্রদ্ধা করা ছোটোদেরকে স্নেহ করা এগুলি পিতামাতা তাদেরকে শিক্ষা দেবেন क्यों ना परिवेश सतान गढ़े उठबे ओ परिवेश प्रभाव द्वारा प्रभावित होतएवे चेष्टा करते सन्तान के ममे गढ़े तोलार जो एखनी जाना शेख मन मदानी का जब सेनेक मा आनेक बाबा आर्तमान कर्मव्यस्त जीवन जापन करें फले तक अन् हाथे तुले दीचन क्योंकि सन्तान के संग दिशन ना ये संग ना देने जे অনুরূপ ভাবে আরেকটি হাদিসে বলা হয়েছে যে এই যে দায়িত্ব পিতামাতার দায়িত্ব ছিল সন্তান লালন পালন করা কিন্তু বস্তুবাদীর দিকে ঢুকে যাওয়ার কারণে যে এই অবস্থা সৃষ্টি হচ্ছে যে সন্তানের জন্য তার টাইম বের করারই সময় নেই একজন সন্তান আফসোস করে বলছেন যে আমার বাবাকে আমি সাত দিন পরে দেখলাম ছেলে যখন স্কুলে চলে যায় বাবা তখন ঘুমিয়ে থাকে আর গভীর রাত্রে বাবা যখন ফেরত আসে তখন ছেলে ঘুমিয়ে থাকে এই যে ব্যবস্থা এই যে অবস্থা অথচ উচিত ছিল বাবা তার ছেলেকে হাতে কলমে শিক্ষা দিবে নবী সাল্লা ঘটা ছোট ঢুকে বললো সালাম বলেন ডান হাতে পান করো বাম হাতে শায়তান খায় শায়তান পান করে তুমি বিষ মিলাবিলি খাও কাছের অংশটা আগে খাও এই যে হাতে কলমে শিক্ষা দেওয়া যে সমস্ত হতভাগ পিতা যে সমস্ত হতভাগিনী মা তার সন্তানকে ফেলে বস্তুবাদী চিন্তার পিছনে দৌড়াচ্ছে লক্ষ লক্ষ টাকার যাচ্ছে। আল্লাহ কসম করে বলছি হতে পারে অবাধ্য সন্তান টাকা পয়সার সাথে সাথে তাকে আদো বাখলা শেখানোটা খুবই জরুরি ছিল এবং খুবই জরুরি বিষয় যদি এটা করে দিতে পারে তাহলে তার সন্তান যদি বাস করে তবুও তার সন্তানের ভিতরে আদর্শ থাকবে এবং পিতামাতাও সেখান থেকে কিছু পাবে সন্তানও কিছু পেয়ে গেল আলহামদুলিল্লাহ ধন্যবাদ জনাব শেখ আহমুল্লাহ মানানীকে তিনি চমৎকার কথা বলছিলেন সম্মানিত সুধি ও দর্শকবৃন্দ আমরা আজকের এই আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে প্রথমেই একজন পিতামাতাকে তার লক্ষ্য স্থির করতে হবে তার সন্তানকে তিনি কি করতে চান মূল লক্ষ্য যদি তিনি হারিয়ে ফেলেন অর্থাৎ মূল লক্ষ্য থেকে চ্যুত হয়ে যদি পরগাছার উপরে ভর করেন অর্থাৎ এই পার্থিব জগতের প্রতি যদি নির্ভরশীল হন তাহলে দেখা যাবে যে তিনি উভয়কুল হারাবেন যদি আখারাতের সন্তানকে গড়ে তুলেন তাহলে তিনি কিন্তু পেতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ পাবেন এবং সাথে আমরা এটাও জানলাম যে সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া এটা পিতা মাতারই দায়িত্ব এবং সন্তানকে কিছু রেখে যাওয়া সম্পদ এটাও রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আপনি চেষ্টা করবেন কিন্তু তাই বলে মূল জিনিস হারিয়ে শুধু সন্তানকে দিয়ে যাবেন দিয়ে যাবেন আর ওই সন্তান আপনার জন্য কাল হয়ে যাবে আপনার জন্য সর্বনাশা হয়ে যাবে এ সন্তান আপনার জন্য দুনিয়াতেও গলার কাটা হবে পরকালেও আপনার জন্য জাহান নামের যাওয়ার একটা অশিলা হয়ে যাবে এই কাজটি কোনো অবস্থাতেই করবেন না এই উপদেশ এই কথাটুকু আপনাদের কাছে বলে অনুরোধ করে আপনাদের কাছ থেকে আজকের পর্বে আমরা বিদায় নিচ্ছি সুহায়নিকা আসাদুল্লাহ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته মুসলিম সলিম যে তার সত্তাকে আল্লাহরিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম माला जार कारण बंदा होते महान आल्लर प्रियुष्ठान जो आदर्श मुसलिम करणीय वर्जन আজ রাত ছাডে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What we should recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to a last Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a meaning should be to spend the message of Allah. ফর্মুল দেখুন গাইডেন্স প্রতিবার রাত সাড়ে সাত টাই আচার সকাল সাড়ে ন